প্রিয় দর্শক ও শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামিয়া কি দ্বারা পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে তা হচ্ছে পুলসে রাতের কথা আমার দেশে দুটি শব্দ একত্রে বলা হয় এটাই প্রসিদ্ধ পোল এবং একই কথা কিন্তু বাংলা সব এবং পোল উর্দুতেও ব্যবহার হয় যাই হোক এই সিরাত আরবিতে কিন্তু শুধু সেরাত বলা হয় এই সিরাত বলতে হম আপনার একটা পোলকে বোঝানো হয় হম যেটা আপনার জাহান নামের পিঠের উপরি ভাগে আপনার এই পোলটা রাখা হবে এবং সেই পোল দিয়ে জান্নাতির দিকে যাবে তাদের মধ্যে আবার সেই জাহান নামে নিক্ষিপ্ত হবে সুতরাং সবাই যে নিষ্কৃতি পাবে জাহান নাম থেকে তা নয় কেউ নিচে পড়েও যাবে এবং এটাকে জিসিরও বলা হয় এবং জিসির জাহান বলা হয় জাহান নামের সুতরাং সিরাত मध्य चूल्ते तलोर एवं खुरेर चाहते हम्म पिछले जा পিচ্ছিল এবং তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আছে যে মোমেন ছাড়া সেই পোলসে রাতের দিয়ে কেউ উঠবে না তবে কাফের দিয়ে কাফেররা সেখানে আমলের নিমান ও ন্যাকামলের মাধ্যমে নির্ণয় করা হবে হম এবং ওই ইমান একামলের ভিত্তিতেই তাদের সামনে আলো দেখা দিবে সেই আলোর ভিত্তিতে মানুষ দ্রুত গতিতে অতিক্রম করবে আর কেউ আসে বিজলির মতো দ্রুত গতিতে যাবে কেউ আসে বাতাসের মতো দ্রুত গতিতে যাবে কেউ আসে পাখির মতো দ্রুতগতিতে যাবে আর কেউ আসে উন্নত ঘোড়ার দৌড়ের নেই দ্রুত গতিতে যাবে আর কেউ আসে টেনে শেষ পর্যন্ত এই পারে পৌঁছে দেওয়া হবে এইভাবে আপনার মানুষের গতিটা থাকবে এই ফুলসেরাত্রের উপরে এই ফুলসেরাত্রের উপরে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কিছু আপনার আটকে ফেলবে আংটা এই আংটা গুলো মানুষকে যে আক্রমণ করবে সেটা হচ্ছে যাকে ধরতে তাদেরকে আদেশ দেওয়া হবে আংটা গুলোকে তাকেই ধরবে কেউ এই যে ধরার কারণে কেউ মানুষ তিন প্রকারে বিভক্ত হবে কেউ আছে এই আংটা গুলো ধরবে না তাদেরকে তারা চলে যাবে নিষ্কৃতি পাবে জাহান্ন থেকে আর কেউ আছে নিষ্কৃতি পাবে ঠিকই কিন্তু আপনার শরীরে ছিন্ন বিচ্ছিন্ন দাগ থাকবে যে শরীর ছিনে ছিন্নবিচ্ছিন্ন করবে ওই যে আংটা ধরার কারণে আর কেউ আছে মখদূষণ পিনা জাহান্নাম আংটার টেনে তাদেরকে নিচে ফেলে দেবে সুতরাং এইভাবে আপনার আমার অতিক্রম করতে হবে এই ফুলস রাতুর উপর দিয়ে এবং সেটা হবে। সুতরাং এই অতিক্রমটা যেন আমাদের সুখকর হয় এবং সুন্দরভাবে দ্রুত যেন আমরা অতিক্রম করতে পারি সেই ইমান আমলের বন্দোবস্ত আমাদেরকে করতে হবে কারণ আমরা এটা বুঝেছি যে ইমান আমলের শক্তির ভিত্তিতেই সেই পলসেরা আপনার পেরিয়ে যাওয়া আমাদের জন্য সহজ হবে আল্লাহ আমাদেরকে তা করার তৌফিক দান করুন ওয়ালদ ও আজমাইন।